দেখুন গাইডেন্স প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বা সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর আজকের এই পর্বে আমরা ইসলামী আইনের নীতিমালার উপর তথা যে বিধি বিধানগুলো আছে তার উপর আমরা আলোচনা করছি ফিক্ষী কায়দা যেটা কাল কাওয়ায় বলা হয় আজকে আমরা আলোচনা করছি একটি ছোট্ট কায়দার উপর যেটি একটি বৃহৎ কায়দার অধীনস্থ ছোট্ট কায়দা সেটি হচ্ছে ঈদ আদারাল আসলু ইউসারু ইল আল বেদাল ঈদা তায়েদ্দার আল আসলু ইউসারু ইল আল যখন মূল বিষয়ের উপর কাজ করাটা বা মূল বিষয়কে বাস্তবায়ন করাটা অসম্ভব হয়ে পড়ে যথেষ্ট কঠিন হয়ে পড়ে তখন তার বিকল্পর দিকে যাওয়ার অনুমতি সারিয়াত দেয় তার বিকল্পর দিকে যাওয়া যায় এ হচ্ছে কায়দার মূল কথা আসল বিষয়টি আজিমাতের বিষয়টি যখন অসম্ভব হয়ে পড়ে তখন তার বিকল্পর দিকে যাওয়ার বিধান সারিয়াতে আছে এখানে আজিমাতটা কি যেমন তহারাতের জন্য অজু করাটা হচ্ছে আজিমা যেমন যখন কেউ হজ্ল তামাত্মর করেন অথবা হজ্জল কেরান আদায় করেন তখন হাদি দেওয়াটা হজর কোরবানিকে বলা হয় হাদি এই হাদি কোরবানি করাটা হচ্ছে আসল অরিজিনাল বিধান যিনি তামাত্তর করবেন কেরান করবেন তিনি কোরবানি করবেন এটা ওয়াজিব ঠিক এমনিভাবে যে কোনো আমলের ক্ষেত্রে যখন আপনি সালাত আদায় করবেন তখন সালাদটাকে ঠিক যেভাবে সারিয়াতে এসেছে সেভাবে আদায় করা ওয়াক্তমতো এবং যে সেইপে ডেসক্রিপশন এসেছে হাদিসের মধ্যে যেহেতু আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন সল্লো ক্যামাচমণি উসল্লি তোমরা আমাকে যেভাবে সাল্লা আদায় করতে দেখছ সেভাবে সালাত আদায় করো সুতরাং সেই সেইপে সাল্লা আদায় করাটাই হচ্ছে আজিমা সেখান থেকে পরিবর্তন করা কোনো বিশেষ কারণে যেমন ভয়ের কারণে বা যুদ্ধ অবস্থায় এটা হচ্ছে রকসাহ তাহলে আজিমাত রক্সা তাহলে এখানে যেটা বলা হয়েছে যখন তার দ্বারাল আসলো মূল কাজটা যেভাবে করতে বলা হয়েছে সেটা হচ্ছে আজিমত যখন সেভাবে আদায় করাটা কঠিন হয়ে পড়বে তখন তার বিকল্পের দিকে যাওয়া হবে এবং সেই বিকল্পটা হচ্ছে রক্সা সেই বিকল্পটা হচ্ছে রক্সা তাহলে যখন মূলটা করা কঠিন হবে তখন রোক্সাতের দিকে যাওয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কেন क्या मूल कठिन हिंदी रोग दिखा जावा उत्तर हे सहजता आरोप कठिन परिस मानुषर जो सहजता सहज विधान के आनयन सूतरा छोट कायदार बृहत मूल कायदार एक चमत्कार सदज्ज्य सामंजस्य लक्ष्य कर लियदर्शक अच्छा एन ये कायदाटार कथा बोलो जर अर्थ भलोक बुझल एर पक्षे कि शरियाते को दईल आते अनेक दईल आ এই ধরনের বিকল্পর দিকে যাওয়ার অনেকগুলো দলিল আমরা শরীয়তে পাই সুরাল বা খারা একশো চুরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যদি কেউ অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে তাহলে ফায়দা তো মেনাই আমিন সে রোজা এখন না রেখে এখন ভাঙবে ভাঙার পারমিশন তাকে দেওয়া হল এবং সে এই রোজাগুলোকে পরবর্তীতে সে কাজা করবে এর বিধানটা হচ্ছে পরবর্তী রমজান আসার আগেই যে কোনো সময় তার সুযোগ মতো এই এক বছরের মধ্যে সেগুলোকে পূরণ করে নেবে এটাই বলা হচ্ছে তাহলে এই অবস্থায় কেন তাকে পারমিশনটা দেওয়া হলো তার কঠিন অবস্থার কারণে কঠিন পরিস্থিতির কারণে তাকে একটা বিকল্প পদ্ধতি বাতিল দেওয়া হলো কিন্তু যার কঠিন পরিস্থিতি হবে না অর্থাৎ সে অসুস্থ হবে না সফরেও থাকবে না সে মকিন এবং সুস্থ তাহলে সে রামাদানের সিএম ভঙ্গ করার কোনো অপশান পাবে না তার জন্য কোনো বিকল্প থাকবে না যেহেতু সে কঠিন পরিস্থিতির মধ্যে নেই এরপরে আযাতের পরের অংশ বলা হচ্ছে অর্থ হচ্ছে যে ওই রোজা রাখতে পারবে না তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সে ফিদিয়া দিবে এবং ফিদিয়াটা কি হচ্ছে একজন মিসকিনকে একদিনের খাবার একজন মিসকিনকে একদিনের খাবার এ প্রসঙ্গে তফসিল কারকদের মূল কথা হচ্ছে যে প্রথম দিকে যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য থাকে কিন্তু এটি পরবর্তীতে শুধুমাত্র প্রবল অসুস্থ ব্যক্তি অথবা বৃদ্ধ কিংবা বৃদ্ধার ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং যারা আজকেও সিয়াম পালন করতে অসামর্থ্য এবং ভারী কোনো রোগের কারণে যে রোগ মুক্তি বা আরোগ্য লাভ করা যে রোগ থেকে অত্যন্ত কঠিন বা সম্ভাবনা প্রায় তিরোহিত এই ধরনের লোকদের ক্ষেত্রে অথবা খুবই বৃদ্ধ বা বৃদ্ধা যাদের জন্য আসলে আর রোজা রাখাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার এদের ক্ষেত্রে তারা ফিরিয়া দিবেন যারা এই রমজানের দিন হয়তো তার জন্য একটু কষ্টকর হঠাৎ কোনো বিপদে পড়ে গিয়েছেন বা কঠিন রোগে পড়ে গিয়েছেন কিন্তু তিনি সুস্থ হবেন বলে আশা করা যায় অথবা জওয়ান লোক কোনো কারণে খুব দুর্বল হয়ে গিয়েছেন কিন্তু তিনিও কিছুকাল পর ভালো হবেন বলে আশা করা যায় তারা কিন্তু রোজা ভাঙবেন এবং আগের বিকল্পটা তাদের ক্ষেত্রে তারা কিন্তু ফেদিয়া দেবেন না তাহলে ফেদিয়ে দেবেন মূলত সেই ব্যক্তিরা যাদের আর রোজা রাখার আশা নেই এগুলোকে অন্য আরেক দিন যে তিনি পূরণ করবেন সেই সম্ভাবনাও তার আর নেই তারা ফেদিয়ে দেবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাময়িক অসুস্থ অথবা সাময়িক কষ্ট বা কঠিন পরিস্থিতির মুখোমুখি যারা তাদের জন্য একটা বিকল্প এবং যারা মোটামুটিভাবে স্থায়ী একটা পরিস্থিতির শিকার চরম অসুস্থ হওয়ার কারণে বা খুবই বয়বৃদ্ধ হওয়ার কারণে তাদের জন্য আরেকটা বিকল্প সেটা হচ্ছে সিয়ামের ফিদিয়া তাহলে দুটো বিকল্প কিন্তু আমরা এখানে পেলাম প্রিয় দর্শক সুরা আল বা যখন তোমরা আম্ন আমানের মধ্যে চলে আসবে নিরাপদ হয়ে যাবে তখন যদি কেউ হজের সাথে উমরা করার ইচ্ছা পোষণ করে তাহলে ফাম হাদি তাহলে তার জন্য যে হাদি কোরবানি করা সহজ হয় সেটা সে করবে কিন্তু যদি সম্ভব না হয় যে ব্যক্তি সে হাদি পাবে না হয়তো তার কাছে টাকা নেই সে কারণে পারছে না অথবা টাকা আছে কোথাও পাওয়া যাচ্ছে না কোন ধরনের হাদি না ছাগল না গরু না ওট ইত্যাদি কোনো কিছুই পাওয়া যাচ্ছে না সে সমস্ত ক্ষেত্রে কি করবে সুরাল বা একশো ছিয়ানব্বই নম্বর হাতে কথাই বলা হচ্ছে যে তখন যদি সে না পায় এর পেছনে যে কারণে থাকুক না কেন তাহলে সে দশ দিন সিয়াম পালন করবে তিন দিন সে হজের দিনগুলোতে হজের দিনগুলোতে সে তিন দিন শ্যাম পালন করবে এবং তারপরে যখন সে দেশে ফিরে আসবে হজ থেকে ফিরে আসবে তখন বাকি সাতটা মোট দশটা সে শিয়াম পালন করবে হজের হাদি বা কোরবানি দিতে যদি সে অসমর্থ হয় অথবা হাদি যদি সে খুঁজে না পায় তাহলে এ হচ্ছে তার বিধান তাহলে এখানে আমরা আল কোরআন একশো ছিয়ানব্বই নম্বর আয়তে দেখতে পাচ্ছি মোহান আল্লাহ তালা একটা চমৎকার বিকল্প দিলেন যখন মূল কাজটা তথা হজরে কোরবানিটা তার পক্ষে কঠিন হয়ে পড়ে তার পক্ষে সম্ভব হয় না তখন তার জন্য এই বিকল্প প্রিয়দর্শক আমরা কোরআনের এই আয়াতটির মধ্যে আমরা খেয়াল করলাম যে আল্লাহ তালা একটা বিকল্প কিন্তু আমাদেরকে এবং সেটা হচ্ছে কুরবানির বিকল্প হচ্ছে দশ দিন সিয়াম পালন করা এ প্রসঙ্গে আরেকটা বিকল্প আমরা দেখি সেটা দলিল যেখানে মহান আল্লাহ তালা এখানে বলছেন যে তোমরা সকল সালাদগুলোকে সংরক্ষণ করা হাফিজ আল্লাহাত সব সালাদগুলোকে তোমরা হেফাজত করো সঠিক সময় আদায় করার মধ্য দিয়ে ও সালাদ লুস্তা এবং মাঝখানের যে সালাত সেটি তোমরা হেফাজত করো ও কোমল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা মনোযোগের সাথে দাঁড়াও যদি তোমরা ভয় করো তাহলে দাঁড়িয়ে রেজা আলান পায়দাল চলা অবস্থায় আর রোকানা অথবা বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আশা করছি আমাদের সাথেই থাকবেন জাহান পরিচালনার জন্যে सुंदर एक विधान नए धंस जो अनिवार्य आसन सुनार आलोक जीवन गढ़ार निर्वाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 এবং জাহার নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম ইদাত আদার আল আসলু ইউসার ইল আদাল যখন আসল বা মূল কাজটি কঠিন হয়ে পড়বে তখন তার বিকল্প কাজ সম্পন্ন করা হবে সম্পন্ন করার অনুমোদন আছে এই কায়দার আরেকটা দলিল এবং আরেকটা উদাহরণ হিসাবে আমরা সুরাল বাঁকরার দুশো আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াত দুটি আমরা একটু আগে আপনাদের সামনে পেশ করেছি তার অর্থ পেশ করেছি এখানে যেটা দেখার বিষয় সেটি হচ্ছে সালাত ঠিক আদায় করার বিষয়ে এখানে নির্দেশ দেওয়া হলো সেটাই মহাফাজার অর্থ এবং তারপর বলা হলো যদি তোমরা ভয়ের অবস্থায় থাকো সন্ত্রস্ত অবস্থায় থাকো এটা সাধারণত যুদ্ধমান অবস্থায় এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে তোমরা পরিজয় আনান আরও রক বায়ন মানে দাঁড়িয়ে পায়দল চলা অবস্থায় অথবা সওয়ারি থাকা অবস্থায় তোমরা সালাদটা আদায় করো সালাতের এখানে মানে এই যুদ্ধেও যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই যে কোন সময় যে কে যেতে পারে সেই পরিস্থিতিতেও সালাতের একটা নির্দেশ দেওয়া আছে যে যেভাবে পারে রিজায়ালান আরও রূপবায়ন সেভাবে সালাত আদায় করবে তাহলে এখানে আমরা সালাতের গুরুত্বটাও প্রিয়দর্শক বুঝতে পারছি যুদ্ধের কঠোর অবস্থায় এবং যুদ্ধের ময়দানেও সালাত পড়া থেকে কোনো রোকসাত পাওয়া যাবে না সালাত পড়তেই হবে যেভাবে সম্ভব কেউ যদি ঘোড়ার উপর সাভার থাকে সেভাবে তিনি করবেন কে যদি পায়েদল সৈনিক হন তিনি সেভাবে করবেন কিন্তু তার থেকে কোনো ক্ষমা নেই সালাথ হচ্ছে ইসলামের সেই মহান আমল সে মহান ইবাদত যা মানুষের চরিত্রকে গঠন করে যা মানুষের মনশীলতাকে গঠন করে যা মানুষকে সুশৃঙ্খল করে যা মানুষকে প্রতিদিন পাঁচ অক্ত সলাথের মধ্য দিয়ে আল্লাহ অভিমুখী করে আল্লাহর সাথে তার ক্লোজ একটা রিলেশান বিল্ড আপ করে এই সালাথ অতএব সালাতের কোন ধরনের এখানে কোন রিলিফ নাই যে সালাদ পড়তে হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ থাকবে সে যেই সিচুয়েশনে থাকুক সাগরে থাকুক স্থলে থাকুক অথবা আকাশে থাকুক যুদ্ধে থাকুক স্বাভাবিক অবস্থায় থাকুক অসুস্থ অবস্থায় থাকুক সফর অবস্থায় থাকুক সব অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে সেটা আমরা যেমন বুঝলাম প্রিয় দর্শক এই বুঝটা আমাদের প্রয়োজন আছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউ জেনারেশনের বৃহৎ একটা অংশ সালা তাদের করছে না তাদের কাছে সেই গুরুত্বটাই ফুটে উঠছে না অথবা আমরা যারা আমাদের জেনারেশান তাদের কাছে সে গুরুত্বটা তুলে ধরতে পারছি না কিন্তু এই গুরুত্বটা বুঝতে হবে নিজেদের এবং তরুণ তরুণীদের কাছে আমাদের কিশোরদের কাছে কিশোরীদের কাছে বালক বালিকাদের কাছে সালাতের গুরুত্ব কিন্তু তুলে ধরতে হবে এবং এই আয়াত সেদিকে একটা ইঙ্গিত বহন করছে কারণ বলছে সাত বছর তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে তাদেরকে সালাতে নির্দেশ দাও এবং তাদেরকে মৃদু প্রহার করো প্রেসারাইজ করো যখন তারা দশ বছরে পৌঁছে যাবে সালাত পাওয়ার জন্য তখন তাদেরকে এই প্রেশারটা দিতে হবে অর্থাৎ যাতে সালাতের উপর তাদের তার্বিয়ত হয়ে যায় এবং তারা যখন অ্যাডাল্ট হবে বালেগ হবে তখন সালাদকে কখনোই তারা ত্যাগ করবে না দর্শক আমরা মূলত এই আয় একটা উল্লেখ করেছি যে স্বাভাবিক সালাত থেকে যে আরেকটা বিকল্পের একটা বিধান সেটা কিন্তু এখানে পাওয়া গেল যখন মানুষ উফ অবস্থা থাকবে ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে এটা যুদ্ধের কথা যেহেতু এসছে যুদ্ধ সালাতুল খাউফের সাল্লাতুলো আল মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন নেসার তিন এগুলোতে সালাতুল খাউফের বিষয় বর্ণনা করা হয়েছে কিন্তু এই খাউফটা যদি যুদ্ধ ছাড়া অন্য কোনো কারণে হয় যেমন ভূমিকম্প হয় কোথাও ভূমিকম্প হয় লোকজন দৌড়াদৌড়ি করছে সে এক জায়গায় স্থির থাকতে পারছে না সালাতুর রক্ত তখন চলে যাচ্ছে তখনও ঠিক সালাতুল খৌফ সে যেভাবে আদায় করে রেজা লুকবা না সেভাবে সে আদায় করবে আপনারা সুনামের দৃশ্য দেখেছেন যে যখন পানি ধেয়ে আসছিল এবং একটা ভূকম্পন সৃষ্টি হয়েছিল তখন কিভাবে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল মানুষ লক্ষ লক্ষ মানুষ সেই সুনামের পানির মধ্যে পড়ে মারা গিয়েছে তাহলে এই আয়াতের আলোকে সালাতুল খৌফ এর একটা বিকল্প আমরা এখানে পেলাম যেহেতু স্বাভাবিক সালাত এখানে যেটা আজিম আহ যেভাবে জিবরুল আল সাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রত্যেক সালাতের আউয়াল অক্বে এবং শেষ অক্বে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন সেভাবে কিন্তু এখানে সালাত আদায় করা সম্ভব নয় এই কারণে এখানে আরেকটা বিকল্প আমরা দেখতে পাচ্ছি দর্শক আরেকটা বিকল্প কিন্তু আমরা এখানে পাচ্ছি যেটা আল মাইদার আয়াতুল ওয়াদুর মধ্যে এসেছে যেখানে তায়াম্মমের বিধানটা এসেছে موانا الله تعالى بلسن وإن كنتم مرضى أو على سفرين أو جاء أحد منكم من الغائطي أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فمسحوا بأجوهكم وأيدكم من اكنا بلاهو تجدي تم رأى عشوستو هاو اتبا السفورة بصدت حقو اتبا تم در كيو طائلت تكياشي كن با تم رأي ستريد در كيس এরপরে তোমাদের যখন অজু বা তহরাত অর্জনটা ফরজ হয়ে যায় কিন্তু তোমরা পানি পাচ্ছ না তোমরা পানি পাচ্ছ না পানি পেলে না ফতে মশ্রা আইদাম পাইয়েবেন তাহলে তোমরা তায়ামুম করো এবং তায়ামুমটা কিভাবে করবে সেটা বলে দিয়েছে তোমরা মুখ মশ্রে করো এবং হাত মশ্রে করো মাটি দ্বারা আসা আইদাম পাইয়ে পবিত্র মাটি দ্বারা যেখানে অপবিত্রতা কিংবা নাজাসাত থাকবে না তাহলে এখানে প্রিয় দর্শক আমরা জানি যে যখন অজু টুটে যায় হাদাস চলে আসে সেটা হাদাসে আসগর হোক আর আকবর হোক ক্ষেত্রে তাকে অজু করতে হয় এর ক্ষেত্রে যেমন দাম্পত্য স্থাপনের কারণে কারণে তাকে গোসল করতে হয় কিন্তু এখন পানি নি ফাল তাজিদু মায়ন তাহলে অজু এবং গোসলের বিকল্প হিসাবে তাকে তায়ামের বিধান এখানে দেওয়া হলো তাহলে ওই যে কায়দাটা যেটা বলা হলো ইদা তা ইউসরু ইল আল বেদাল ইস আল বেদাল যখন আসল কাজটা মূল কাজটা আর হবে না কঠিন হয়ে যাবে তখন তার বদলের দিকে ফিরে আসার বিধান দেয়া হবে তাহলে মাইদার মধ্যেও আমরা একই বিধান পেলাম সুরাল বাকারার একাধিক আয়াতের মধ্যে সুরাল মাইদার মধ্যে এবং সুরাল নেসার একশো এক থেকে একশো তিন নম্বর আয়তা সালাতুল হাউফের মধ্যে এই ধরনের বিকল্পগুলো বারবার আলোচিত হলো যার মধ্য দিয়ে আমরা এই কায়দা বা এই মূলনীতিকে একটা প্রতিষ্ঠিত নীতি হিসেবে আমরা পেলাম প্রিয় দর্শক এই হচ্ছে অন্য ক্ষেত্রে মূলনীতি যখন শেরিয়াতের কোনো কাজ তার প্রাথমিক নির্দেশনার ভিত্তিতে পালন করাটা কঠিন হয়ে যাবে তখন সেরিয়াত যে বিকল্প বা রকসাত তার জন্য প্রণয়ন করেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে সেভাবে আমল করতে হবে রোকসাতটাও কিন্তু জানতে হবে যেমন অজু এবং গোসলের রোকসবটাকে তায়াম্মম এটা তো জানতে হবে তায়াম্মম কীভাবে করতে হয় সেটাও আমাদেরকে জানতে হবে স্বাভাবিক অবস্থার সালাটা কীরকম সেটা আমরা জানি কিন্তু সালাতুল হৌফ যেটা যুদ্ধের সময় সুনামের সময় কিংবা প্রচণ্ড ভূমিকম্পের সময় মানুষ করতে পারে তাহলে সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানতে হবে প্রিয়দর্শক তাহলে এমন নয় যে আসল অবস্থা কঠিন বলে আপনি যেমন ইচ্ছা তেমনই পড়বেন নর সেটা নয় বরং শারিয়াত যেভাবে বদলটাকে নির্ধারণ করে দিয়েছে সেভাবেই বদলটাকে আমলে পরিণত করতে হবে তাহলে আমাদেরকে আসলটাও জানতে হবে অর্থাৎ মূল নীতিটাকে মূল ইনস্ট্রাকশনটাকে জানতে হবে এবং বিকল্প হিসাবে কি দেওয়া হয়েছে সারিয়াতের বিধান সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে প্রিয় দর্শক এবং এর মধ্য দিয়ে আমরা এই কায়দা বা এই নীতিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ দর্শক আমরা কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেবো ক্ষেত্রে প্রথম হচ্ছে যার সলাত রক্তের সময় হয়ে গেল এবং সে পানি পাচ্ছে না তাহলে সে অজুর পরিবর্তে তায়াম্মম করবে অথবা গোসল ফরজ হয়ে থাকলে তায়ম্মম করবে এটা আমরা তো আয়াতের আলোকেও জেনেছি অথবা এটা আমাদের আজকের এই কায়দার একটা উদাহরণ যেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি দ্বিতীয় হচ্ছে সেটিও আমরা আয়াত থেকে পেতে পারি সেটি হল যদি কোনো ব্যক্তি হজ করতে যায় হজ করতে গিয়ে সে তামাত্মর করবে অথবা তেরান করবে কিন্তু কোনো হাদি দেওয়ার ক্ষমতা তার নেই ক্ষেত্রে বিশেষ করে তো তামাত্ম হজের কথাই এসেছে সেক্ষেত্রে সে তার বিকল্প দশ দিন শিয়াম পালন করবে যার তিন দিন সে হজের মধ্যে এবং সাত দিন সে ফিরে এসে তৃতীয় আরেকটা বিষয় সেটি হচ্ছে যদি কেউ মহাসার হয় অর্থাৎ হজ করতে রওনা হয়েছেন কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেলেন এ বাধাগ্রস্ত হলেন তার রোগের কারণে অথবা শত্রুর দ্বারা অথবা হয়তো তার যানটা নষ্ট হয়ে গিয়েছে দূর দেশ থেকে যাবেন হজের একদিন আগে রওনা হয়েছেন এখন প্লেন নাই ফ্লাইট মিস হয়ে গেল যাওয়ার কোনো আর সুযোগ নাই তাহলে এই অবস্থায় তিনি মহাসার হলেন মহাসারের নানা ধরনের ক্রাইটেরিয়া আছে যে কোনো ভাবে হোক তিনি মহাসার হওয়ার পরে তিনি বাধাগ্রস্ত হলেন গেলেন না তার কাছে টাকা আছে কিন্তু খোঁজোর জন্য তিনি হাদি কিনতে পারছেন না এবং সেটাকে পাঠাতে পারছেন না কেনার অসামর্থ্যের কারণে তিনি ওই মতামাত্রের মতো যে হাদি বা কোরবানি পায়নি খুঁজে পায়নি বা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তার মতো তিনি দশ দিন রোজা রাখবেন তার মধ্যে তিন দিন হচ্ছে হজের মধ্যে এবং মানে তিনি তখন থেকে রোজা রাখা শুরু করে দেবেন তবে অ্যাভয়েড করবেন যেহেতু তিনি হজ যেতে পারেননি তিনি অ্যাভয়েড করবেন দশ তারিখ এবং এই অহসারটা যদি হয়ে থাকে বেশ অনেক আগে অনেকেই তো জেল হজ মাসের শুরুতে সফর করেন কেউ কেউ জেল মাসের শেষের দিকেও সফর করেন ফলে যিনি মোহসার তিনি যদি এই সফরটা এমন সময় করেন যে আরও কয়েকদিন হজের দিন আছে তাহলে তিনি সেই সময়ই আমি মনে করি যে তিন দিনের রোজাটা রেখে ফেলতে পারেন অর্থাৎ আট তারিখ বা তার আগে এবং পরে তিনি দেশে ফিরে তার জায়গায় ফিরে তার মহল্লায় ফিরে বাকি সাতটা রোজা রাখলেন এইভাবে আমরা দেখলাম যে মহাসার তার বিধানটা যদি কোরআনে বর্ণিত নাও হয় তবে তার পরিস্থিতি তো মতামাত্রে হজ পালনকারীর মতো অর্থাৎ যিনি তামাত্ম হজ করবেন তার মতো ফলে তামাত্ম হজকারী যেমন হাদিনা পেলে তিনি বিকল্পর দিকে যাবেন ঠিক তেমনি মহসার ব্যক্তি যিনি বাধাগ্রস্ত হয়েছেন হজে যেতে তার বিধানটাও তেমনি এইভাবে কোরবানির বিকল্প হিসাবে ১০ দিনের সিয়ামের মধ্যে সেটি চলে আসবে ঠিক তেমনি আমরা বিকল্প হিসাবে আরো পেলাম উদাহরণস্বরূপ যে সালাত সালাত যদি কেউ ভীতি সন্ত্রস্ত হওয়ার মধ্যে পড়ে যান বা যুদ্ধের মধ্যে পড়ে যান তাহলে তিনিও সালাতুল খৌফের আদলে সালাদটা আদায় করবেন তিনি স্বাভাবিক সালাত আদায় করতে বাধ্য হবেন না মোটামুটি প্রিয় দর্শক এগুলো হচ্ছে উদাহরণ যে আমরা আজকের যে নীতিটি বর্ণনা করলাম তার উদাহরণ হিসাবে পেশ করা যেতে পারে এভাবে আরো অনেক উদাহরণ আমরা পেয়ে যাব যখন আমরা খুঁজব মূল নীতি হচ্ছে যখন আসল কঠিন হয়ে যাবে তখন তার বিকল্পের দিকে যাওয়াটা সরিয়াতে অনুমোদিত হবে প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন হাদা ওসলসাল্লাম আল্লাহ নবীন আহমেদ وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 आइबैन, जी बान्डो, एक, एक, शुन्डो शुन्डो शुन्डो बी बान्डो, एल ओ उ आईडी, 309, 6, 340, 621, 921, सट कोड, 30983, स्वेफ, बी आईसी कोड, आई बी ओ, बी जी बी बाईश, टाका पाठी आमधर इमेल कुरूं, admin at rate, peaceTV.tv peaceTV, मनोबतर समधान, यमुन घटना, जार मध्य निहित आल्लार निर्देश घटना अत्यंत মাদানী আহমদুল্লাহ বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থাপনায় दया अर्जन कर बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंगे बीस टी কোরআন একটা এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোরানি কোরআন শুধুমাত্র মনিন্দ সম্পদ নয় शायखब रहमान मदानी सान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग